السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه ومن تبعهم بإحسان لياوم الدين وبعد شمان درشق بند عمر امام ابو جفت وحب الله عليه رشت بيان وعقيدة تهل السن والجماع ايقران ترتيني على صناك ورشلام امام ابو جفت وحب رحمة الله عليه ترتين عقيدار موليك كسو دينيش طولت حرسن جيغلو الباك امرا دارب, دارب عمرا দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাফে যখন তিনি কিছু বিস্তারিত আল্লাহ তিনি আল্লাহ তিনি হাই তিনি হচ্ছেন চিরঞ্জীব সত্তা সত্তা তিনি লাইয়া মু কখনো তিনি মারা যাবেন না ও এবং তিনি ধারক লাইয়া নাম তিনি ঘুমান না কারণ ঘুমাইলে তিনি ধারণ করবেন কে পৃথিবীর হত্যের তাবৎ সবকিছু পৃথিবী বা বাইরে সমস্ত সৃষ্টিকুল সবকিছু আল্লাহতালায় তিনি ধারণ করে রাখছেন কোরআন করিমা আল্লাহ তালা বারবার বলেছেন আল্লাহ আল্লাহ হাই কাইম তিনি হাইম এবং কাইম তিনি বারবার সেটা বলেছেন তার ব্যাখ্যা করার জন্য কিছু নীতিমালায় সেখানে আলোচনা করতে হবে গতভর্বে আমরা আল্লাহর নামগুলো নামগুলো নিয়ে সাতটি নীতি আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটি মানুষ যখন আল্লাহর নাম এবং গুণ করবে ষাটটি নীতিকে অবশ্যই মাথায় রাখবে আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তালার গুণের ব্যাপারে বেশ কিছু নীতি রয়েছে আল্লাহ সুনাদ জমা নির্ধারণ করেছেন কোরআন এবং সুন্নভিত্তিক সেগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে আল্লাহ তালার নাম এবং গুণের ভিতরে আল্লাহ তাল নাম এবং গুণের মধ্যে যে সমস্ত নীতিমালা আলোচিত হয়েছে তার মধ্যে बोझा गल नाम सात टी गुण रही सा नीति रही आलोचना करोचना करीति रही प्रथम सिफात जड़ित प्रथम गुण टी हम सिफातुल्लाकुल्लाफी अल्लाह तलास्त गुणागुण रही सब गुलपूर्ण गुण তাতে কোনোভাবে কোন রকমের সেগুলো কোনো নক্স নেই কমতি নেই পরিপূর্ণ গুণ গুণগুলো সবই যেগুলো সাব্যস্ত করছে আল্লাহ তালা পরিপূর্ণ গুণ সেগুলো কোন রকমের কমতি নেই অর্থাৎ সেগুলিতে সেগুলো সাব্যস্ত করলে কখনো বলা যাবে না যে এগুলো সাব্যস্ত করার দ্বারা আল্লাহ তালার অপমান হয় বা এগুলো সাব্যস্ত করলে আল্লাহ তালার আল্লাহ তালার জন্য সামঞ্জস্যপূর্ণ নয় এগুলি বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা তার জন্য হাত যেন কখনো না বলি যেন আল্লাহ করব না হাত সাব্য আল্লাহ হয়ে যায় কথাবার্তা যেন আমি কখনো না বলি বরং বলবো যেটা তিনি সাব্যস্ত করেছেন সেটা কামেল পরিপূর্ণ সেটা অর্থপূর্ণ এবং সেটা সেটা সেটার সেটা সম্পূর্ণরূপে আহ সেটা গ্রহণযোগ্য একটি সেই গুণ গুণগুলো সবই গ্রহণযোগ্য সেই গুণগুলি সবই গ্রহণযোগ্য সুতরাং আল্লাহ তালার যে সমস্ত গুণ তিনি সাব্যস্ত করেছেন এ কোনো একটি গুণকে আমরা বলবো না যে আল্লাহর জন্য উপযুক্ত নয় এটা কখনো বলবো না আল্লাহ তালা তার জন্য রহমত সাব্যস্ত করেছেন দয়া সাব্যস্ত করেছেন তিনি রহমত অর্থ দয়া সাব্যস্ত করেছেন তিনি রহমত সাব্যস্ত করেছেন আমরা কখনো বলবো না যে রহমত করাটা আল্লাহ তালা যদি রহমত করেন মধ্যে নম্রত আসতে হবে সে জাতীয় জিনিসটা আল্লাহ তালা যেন উপযুক্ত না সুতরাং আল্লাহ তালা রহমত করেন না তিনি এরাদাতুর রহমান দয়ার ইচ্ছা করেন ইচ্ছা করলেও তো একই অবস্থায় আসে কারণ হচ্ছে ইচ্ছা যদি কোনো কেউ করে তখন বোঝা গেল যে তার ইচ্ছার ইচ্ছা হয়তো ক্ষমতা লাগবে কেউ না ইন্সপিরেশন লাগবে কেউ তাকে ইন্সপিরেশন করলো এইভাবে কথাবার্তা আমরা এই জাতীয় কেন কেন করলে করলে এইভাবে করলে কথার দাবি দিয়ে আল্লাহর গুণগুলিকে অস্বীকার করবো না বলব এটাই বলবো যে আল্লাহ এবং তার রসুল করান এবং শুনে যেখানে আল্লাহ তালা এবং আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য গুণ সাব্যস্ত করেছেন যেই গুণ যেভাবে সাব্যস্ত করেছেন সেই গুণ সেভাবে আল্লাহর জন্য সম্পূর্ণ উপযুক্ত গুণ সেখানে কোনো রকমের কোনোভাবেই সেখানে বলবো না যে এই গুণটি তার জন্য প্রযোজ্য নয় যেমন আল্লাহ তালা বলেছেন তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করেন আল্লাহ তালা উত্তম কৌশলী এখানে কখনো বলব না যে আল্লাহ তালা জন্য মকর গুণটা উপযুক্ত না আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন যেহেতু আল্লাহ তালা নিজে সাব্যস্ত করেছেন এই গুণটি তার বোঝা গেল যে এই গুণটি যখন যে অবস্থার জন্য সেটা আহ প্রযোজ্য সেই অবস্থার জন্য অবশ্যই পরিপূর্ণ গুণ কাফেরা যেহেতু আল্লাহ তালার সাথে ষড়যন্ত্র করছে আল্লাহ তালা বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের চিন্তা প্রদর্শন করতেছে এটা করবে এটা করবে আল্লাহ তালা সেটা সেটার যে কাজটি করবে সেটা হবে তার গুণের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ তার সত্তার সাথে এবং সেটা কখনো কোন রকমে সেটাতে কোন রকমের দোষের কিছু থাকবে না সুতরাং এক নম্বর যে নীতিমালা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আল্লাহতালার গুণের ব্যাপার সেটা হচ্ছে আল্লাহ তালা সমস্ত গুণ সিফাতে কামাল পরিপূর্ণ पूर्ण अर्थदाय अपूर्ण अर्थ प्रदान कर पूर्णतार अर्थ प्रदानकमे खराब अर्थ नुजुक्त नहीं प्रत्येक गुण ही भलो अर्थदायक भलो अर्थ देये गुण हम द्वित जो नीति हाँ हल्ला गुणागुलिर क्षेत्र द्वितीय नीति हिफाउम नाम सिर पर खूब बेसि अर्थात नाम एक नामगुल गुण बढ़े अर्थात जेमन आल्ला तलामान তিনি দয়াবান দয়াবান তিনি দয়াবান অর্থ হচ্ছে আমরা বলছি তার একটি গুণ বের হলো রহমাত একটি গুণ আবার দয়া কর্মী তিনি ক্ষমতাবান হবেন আরেকটি গুণ বের হল তার ক্ষমতা আছে ক্ষমতাবান হবেন সাদার সাথে সাথে সাথে আরো জড়িত হয়ে যাচ্ছে তিনি জীবন নিশ্চয়ই জীবিত হ্যাঁ জীবিত তিনি অবশ্যই তার হায়াত আরেকটি গুণ সাব্যস্ত হচ্ছে এইভাবে প্রত্যেকটি নামের সাথে অনেকগুলি গুণ জড়িত तो एक नामगुल्लाओ बोल गुण शत शत हजार हजार हो जाए कारण से नाम अनेकगुलुन रहे बिफाये मिन बिल आसमा যে আল্লাহ তালার নামগুলো থেকে নামগুলো আল্লাহ তালার নামগুলো থেকে আল্লাহ তালার গুণগুলো অনেক বেশি অনেক বেশি প্রশস্ত অর্থাৎ নামের নামের অধ্যায় থেকে গুণের অধ্যায় অনেক বেশি প্রশস্ত এটা বেশি হয় আরেকটি কারণে বেশি হাসিটা হচ্ছে যে আল্লাহ তালার নাম আল্লাহ তালার গুণগুলো নামগুলো থেকে গুণ বের হয় অনুরূপভাবে আল্লাহ তালা শুধু গুণও আলোচনা করেছেন তিনি কখনো নাম থেকে সব সেগুলো কর্ম কাজের গুণগুলো অনেক বেশি আছে আবার কোনো আছে শিভাজ জাতি আছে তো এই সেগুলি আবার শিভা জাতি এর কোনো আসমা নেই তো আসমা না থাকলে সেগুলোর আলাদা কোনো আসমা নেই বোঝা গুণের পরিধি অনেক বেশি অনেক বেশি এইটা হচ্ছে দ্বিতীয় আল্লাহর গুণের ব্যাপারে দ্বিতীয় নীতি দ্বিতীয় নীতি হচ্ছে এটা যে আল্লাহ গুণের অধ্যায়টি নামের অধ্যায় বেশি ব্যাপক সেটা আমাদের মনে রাখতে হবে তিন নম্বর হচ্ছে আল্লাহ তালার গুণগুলো দুই ভাগে বিরক্ত কোনটা প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য এসেছে গুণগুলো কোনোটাকে অস্বীকার করার জন্য এসেছে আল্লাহ আল্লাহ তায় নিয়ে এসেছেন যেমন আমরা এই আমাদের ইমাম যে বলেছেন যে আল্লাহ তালা তিনি হচ্ছেন হাই তিনি চিরঞ্জীব আল্লাহ তালা হাই তিনি চিরঞ্জীব আবার বলেছেন সাথে বলেছেন লাথ কোরআন কারিমে আল্লাহ তালা মৌ সাব্যস্ত করেছেন মানুষ গুণ হিসাবে আল্লাহ তাল কোন অস্বীকার আল্লাহ তালে আল্লাহ ঘুম এবং তন্দ্রা এটাকে অস্বীকার করা হচ্ছে তাহলে বোঝা গেল সিফা দুই ধরনের একটি সাথে সাথে আল্লাহ হাইম আল্ম দুইটা গুণ আছে হাইল কাইম সাব্যস্ত করছে আল্লাহ হায়াত আছে তার আছে তার জীবন আছে এবং তিনি ধারক সর্বসত্ব করতে গুণ আবার অস্বীকার করছে সাথে লা তার ঘুমও নাই তাহলে বোঝা গেল কিছু গুণ সাব্যস্ত করে কিছু জুন কিছু জনকে নিষেধ করে নিষেধ করার গুণও আছে কিছু আল্লাহ তালা আবার কিছু গুণে সাব্যস্ত করার গুণ তাহলে আল্লাহ তালার নাম দুই ভাগে প্রত্যেকটি নাম হয় সাব্যস্ত করছে প্রত্যেকটি গুণ হয় কিছু সাব্যস্ত করেছে নয় সেটাকে নিষেধ করছে যেমন আল্লাহকারী বলেছেন একটা গুণ সাব্যস্ত হলো ওমা মাসান আমি আমাকে কোন ক্লান্তি পেয়ে বসেনি এটা সলুপ অর্থাৎ সাল তিনি অস্বীকার করেছেন যে এই গুলি আমার জন্য সাব্যস্ত করবানা লঘুব সাব্যস্ত না তাহলে কিছু গুণ আছে আল্লাহ তালার सब्यस्त कर किस गुण ये बला सुबुतिया সাব্যস্ত যেগুলি করবে আর যেগুলিকে সাব্যস্ত করা যাবে না সেগুলি তো দুই ধরনের গুণ রয়েছে এই দুই ধরনের গুণকে আমরা মনে মাত্র দুই ধরনের গুণ আছে অস্বীকার করতে হবে আর কিছু আর সিফাত সুবতিয়া যা স্বীকার করতে হবে এটা জিনিস এই জন্য বললাম যে অনেক সময় এটা ভুল হতে পারে যে আল্লাহ তালা ওইটা কিভাবে গুণ হয় এটা গুণ এই জন্য যে এটার বিপরীতটা সাব্যস্ত হচ্ছে সেটাই আমরা পরবর্তী নীতিমালা নীতিতে আলোচনা করব आल्ला गुण चार नम्बर जो नीति से आल्ला तला समस्त सिफाबी आल्लाफास्त सस्तरा सब्यस्त गुणगुलू सब हम सिगर प्रशंसार गुण अल्लाह तलाफा सब्यस्त कर सबग प्रशंसार गुण अर्थात ये प्रशंसा प्रशंसित हार कारण आल्ला जन सब्यस्त हो गए से क्या अस्वीकार करेटी कारण एक नम्बर हे एगुली अस्वीकार हूलि जान अन्न कारो साथ सामंजस्यपूर्ण ना इस अस्वीकार कर আম ভাবে বলা হয়েছে লাইসাকা মিস্ত্রী সেই ও হুয়েসামিউল বাসির সাদার ব্যাপকভাবে যে আল্লাহ তালা অন্য কারো লাইসা কামিস্ত্রী সেই তার মতো কোনো কিছু নেই তাহলে অস্বীকার করা হচ্ছে তার মত কোনো কিছু নেই তাহলে এটা কেন বলছে ব্যাপক ব্যাপকভাবে যাতে করে কোন সত্তাকে আল্লাহ সত্তার সাথে কেউ গুলিয়ে না ফেলে কোন আল্লাহ তালার গুণের সাথে কোনো গুণকে একসাথ করে না ফেলে সেই জন্য সেটাকে অস্বীকার করা হচ্ছে অথবা কখনো কখনো অস্বীকার করা হয় যে সমস্ত গুণ এই জন্য যে তার আহ কেউ কেউ দাবি করছে যে আল্লাহ তালার জন্য এটা হওয়া জরুরি তখন আল্লাহ তাহলে অস্বীকার না আমার জন্য এটা হওয়া জরুরি নয় এটা ঠিক নয় তোমরা এটা আমার জন্য সাব্যস্ত করো না আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তাকাদু সামাওয়াতি আল্লাযী তাফাত্তালনা মিনহু তানশাক্কু আল আরদু ওয়া তাখরুযু জিবালু হদ্দা আন্দারাউলি রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানبغي লিরাহমানি আয়া তানযালা ওয়ালাদা বলসা আসমান জমিন ফেটিফার উফুকরাম হয় যে তোমরা আল্লাহর জন্য পাহাড় পর্যন্ত ভেঙ্গে যায় ভেঙ্গে যেতে চায় এই জন্য তোমরা আল্লাহর জন্য সন্তান সাbst করতে করছো আল্লাহর জন্য সন্তান সাbst হওয়া যথাযথ নয় তাই এখানে আল্লাহ তাআলা কেন সব নিষেধ ইসা আলা ইসলাম অনুরূপবাব ওজায়ের কে আল্লাহ তালা সন্তান বলছে কোন ইহুদিরা তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ তালার নাম যেগুলো আল্লাহ তালা যে সমস্ত গুণ তিনি অস্বীকার করছে সেগুলো কোন কারণ আছে এক নম্বর কারণ আমরা বলেছিলাম যেটা হচ্ছে সাধারণ ভাবে যেন কেউ আল্লাহ তালার গুণের সাথে অন্য গুণকে একসাথ করে না ফেলে ব্যাপকভাবে সেটাকে নিষেধ করে সৈন বলে আবার দ্বিতীয়বার দেখা গেছে কখনো কখনো কেউ দাবি করছে যে আল্লাহ তালা এই গুণটা আছে আল্লাহ যে এই গুণটা আমার নেই তোমরা আমার জন্য এই জাতীয় গুণ নিয়ে আসো না যেমন কেউ বলছে আল্লাহ সন্তান আছে আল্লাহ বলছে না না আমার সন্তান নেই আন্দাউল ওয়ালাদা মোমায় বাগের রহমান এ তেজাওয়ালাদা তোমরা আল্লাহর জন্য যখন সন্তান সাব্যস্ত করো আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয় আসমান ভেঙে যাওয়ার উপক্রম এই জাতীয় গুণ তোমরা সাব্যস্ত করো না আবার কখনো কখনো মনে করতে পারে যে আল্লাহ কোনো সমস্যা হয়েছে এই জন্য আল্লাহ কেউ কেউ দাবি করতে পারে যেমন ইহুদিরা বলছিল যে আল্লাহ আসমান জমিন বানিয়ে সপ্তম দিনে তিনি পায়ের পারেখে তিনি অবসর নিয়েছেন এবং তিনি ক্লান্ত হয়ে গেছিলেন তখন আল্লাহতালা বলেন ওমা মাস্তান আমি আসমান জমিন ছয় দিন সৃষ্টি করেছি আমার কোনো ক্লান্তি পেয়ে বসেনি ইহুদিরা তোমরা মিথ্যা বলছ সেটাকে অস্বীকার করার জন্য তিনি শুধুমাত্র নিয়ে আসছেন যে আমার এই ক্লান্তি আমাকে কখনো পেয়ে বসেনি যেগুলো যেখানে যেখানে আল্লাহ তার না যে সমস্ত নয় আল্লাহ উল্লেখ করেছেন সেগুলি কোনো কারণে উল্লেখ করেছেন সেগুলির মধ্যে কোন মাদ্রায় নেই এর বিপরীত মাদ্রায় থাকলে শুধুমাত্র তিনি সেটাকে নিয়ে এসেছেন বিপরীতটা প্রমাণ করার জন্য যেমন লা লাম যাকে তন্দ্র পায় না যাকে কোন ঘুম পেয়ে বসেন বিপরীতটা প্রমাণ করার জন্য সেটা ব্যাখ্যা করার জন্য আল্লাহ তালা নিয়ে এসেছেন কিন্তু মৌলিক ভাবে বা যেগুলি সাব্যস্তকরণের গুণ সেগুলি হচ্ছে সিফাত মাধ কামাল পরিপূর্ণ এবং সেগুলি প্রশংসিত প্রশংসার গুণ আর সালবিয়া গুলো কোন কারণের কারণে আল্লাহ তালা উল্লেখ করেছেন সেগুলো দিয়ে আল্লাহ তালাকে বেশি বেশি আলোচনা করা যাবে না অনেক সময় মানুষ বুঝে না না বুঝে আল্লাহ তালাকে এমন এমন গুণগুলো দিয়ে আহ্বান করে যেগুলোকে বলতে পারেন সেই গুণগুলো কোনো মানুষের জন্য হল মানুষ হাসাহাসি করবে যদি বলেন যে আল্লাহ তাল খারজাল আলম আল্লাহ দাখাল আলম আল্লাহ তালা সৃষ্টির মানে সৃষ্টি সৃষ্টি জগতের বাইরেও নয় ভিতরেও নয় তো আল্লাহ তালা কোথায় এইভাবে বলে থাকেন আবার বললেন আর আমি তার মত যেগুলি আল্লাহ বলেন তুমাল বলছেন কুফান আহাদ এইভাবে না সুখ আল্লাহ তালা সাধারণভাবে ছোট করে বলে দিয়েছেন এটাকে ব্যাখ্য বিস্তারিত ব্যাখ্যা করেননি আর হাঁ গুলোকে আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করেছেন বিস্তারিত আলোচনা করেছেন সেভাবে আপনি আমার উচিত হবে সব সময় যে সিফাত সুবুতি এটা বিশ্বাস করা যে সমস্ত গুণ আল্লাহ তার নিজে যেন সাব্যস্ত করেছেন সেগুলো হচ্ছে সিফাত মাদা কামাল সেগুলো হচ্ছে প্রশংসার গুণ এবং সেগুলো হচ্ছে মৌলিক গুণ সেগুলো হচ্ছে প্রশংসার গুণ এবং সেগুলো হচ্ছে পরিপূর্ণতার গুণ সেগুলি সবসময় সাব্যস্ত করতে হবে আর যে সমস্ত গুণ আল্লাহ তালা তার থেকে অস্বীকার করেছেন যেগুলি আমার গুণ নয় সেগুলি আল্লাহ হয় মৌলিকভাবে যেন কোনো মানুষ যেন মতো মনে না করে সেই জন্য তিনি সেটাকে অস্বীকার করেছেন অথবা কোনো মানুষ দাবি করেছে আল্লাহ আল্লাহ বলছেন কখনো কখনো কোনো মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে আল্লাহ সেটাকে অস্বীকার করে এই ভিন্ন আয় আয়তনাজিলকে সে না শুচক গুণগুলি দিয়েছেন তো না সুন্দর না সুসুক গুণগুলো কোনো কারণের সাথে সম্পৃক্ত কিন্তু হাশ সুস্থ গুণগুলো কোনো কারণের সাথে সম্পৃক্ত নয় সেগুলো হচ্ছে সাধারণভাবে व्यापक भावे आल्ला प्रशंसा प्रमाण कर आल्ला तलाता से गुरी द्वारा प्रमाणित है जिनका सब समय आल्ला गुण चतुर्थ जो, जो, जो नीति पंचम नीति हम पंचम नीति हम आल्ला हा सूचक गुण गुण से आलोचना पर आलोचना कर स्वाभाविक भाव सत्तागत गुण अच्छे कि कार्यक्रमगत गुण आम आल्लाय हाथ आल्ला हाथ रही আল্লাহ তালা হাত রয়েছে এটা তার জাতি গুণ এটা কোন কার্যকর গুণ নয় আবার আল্লাহ তালার কার্যকর গুণ হচ্ছে যেমন আল্লাহ করেন আল্লাহ তালা ইচ্ছা করেন এই যে এরা দা ইচ্ছা করেন তিনি সৃষ্টি করেন এই গুণগুলো এই গুণগুলো আল্লাহ তালার আল্লাহ তাল কর্মের সাথে সম্পৃক্ত তিনি করেন আর কিছু আছে তার সত্তাগত গুণ যেমন হাদিসে আসে আল্লাহ তালা ইন ইন রব্বাকুম্লা ইসাহী আওয়ার তোমাদের রব তিনি গোরান তিনি চোখ সাব্যস্ত করেছেন বিভিন্ন আর কিছু গুণাগুণ আছে ফেলিয়া বা কর্মগত গুণ যেগুলি যেমন আল্লাহ তিনি আসর উপর উঠেছেন যেমন তিনি আহ প্রথম আসে নেমে আসেন এগুলি সবই কর্মগত গুণ তিনি করে থাকেন অথবা তিনি কথা বলেন কালাম আল্লাহ থেকে গুণ একটি হচ্ছে এবং ফেইলিয়া এর মধ্যে একটি হচ্ছে কথা বলা যে সত্তাগত গুণও কথা বলা আবার কর্মগত গুণ হচ্ছে যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন যখন তার তিনি যখন কথা বলার ইচ্ছা হয় তখন তিনি কথা বলেন এবং সেটা যেমন নু আল সাল্লা সাথে কথা বলেছেন আদম আলাহি আসালামের যখন কথা বলেছেন তখন পরবর্তী নুআস্লামের সঙ্গে কথা বলেছেন পরবর্তী মুসাই আলাহ ইসলামের সাথে কথা বলেছেন ইব্রাহিম আল্লাহ আসলাম সাথে কথা বলেছেন আমাদের নবীর সাথে কথা বলেছেন এইভাবে প্রত্যেক নবীর যুগে তিনি কথা বলেছেন আবার তিনি প্রথম থেকে কথা বলার গুণে গুণান্বিত এই গুণ তার পরবর্তীতে কোন রকমে বাড়েনি বা কমেনি বরং তিনি যখন ইচ্ছা তখন সেটা সেটা তিনি সেই গুণ নিয়ে তিনি কথা বলেন সেই গুণটা তিনি ব্যবহার করেন তাহলে আল্লাহ তালার এইটাকে বলা হয় সিফা জাতীয় এবং ফেলিয়া দুই ধরনের গুণ রয়েছে ষষ্ঠ যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ নাম এবং গুণের ব্যাপারে দুই ধরনের জিনিস থেকে দূরে থাকতে হবে এক ধরনের জিনিস হচ্ছে নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকতে হবে এক নম্বর হচ্ছে যে তামসিল করা যাবে না একটা হচ্ছে তাকিফ করা যাবে না তামসিল অর্থ হচ্ছে তার উদাহরণ দেওয়া যাবে না যেমন আল্লাহ তালা কোরআনকারিমা কামিস তার মতো কোন কিছু নাই উদাহরণ থেকে দিবেন উদাহরণ দিতে হলে তার মতো কিছু থাকতে হবে অথবা উদাহরণ দিতে হলে তাকে দেখতে হবে আমরা তাকে দেখিনি আর অথবা তার অনুরূপ কাউকে আমরা দেখিনি হালতা আল্লাব তার মতো কাউকে দেখিস না দেখিনি তো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তো দুইটি মানুষ উদাহরণ দিতে হলে তিনটি জিনিসে যে কোনো একটি কাজে লাগাতে হয় তার মতো কোনো কিছু দেখতে হবে নলে তার তাকে দেখতে হবে অথবা তার যেটা কেয়াস করতে হবে ধারণা করে নিতে হবে এই তিনটাই আল্লাহ তালার জন্য প্রযোজ্য এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ তালার জন্য যখনই আল্লাহ তালার জন্য গুণগুলো সাব্যস্ত করবো তখন কখনো তামসিল করবো না যে আল্লাহ এই গুণটা মানুষের গুণের মতো এই গুণটা অমুক গুনের মতো অমুকের গুণের মতো আল্লাহর এই গুণটা এভাবে বলা যাবে না আল্লাহ তালা আসমান থেকে আল্লাহ তালার প্রথম আসবে নেমে আসেন কিভাবে নেমে আসেন জানি না হাদিসে করব। নিজের পক্ষ থেকে আগ বাড়িয়ে কোনো কিছু ধারণা করে কোনো কিছু আমরা উদাহরণ দিয়ে সেটাকে পেশ করব না দ্বিতীয় যে জিনিসটি করা যাবে না ধরন নির্ধারণ করা যাবে না ধরন নির্ধারণ করা যাবে না যেমন আল্লাহ তালা কোরআন করিম আলমা। তার জ্ঞান কেউ আল্লাহ তালাকে জ্ঞান দ্বারা আল্লাহ তালাকে আয়ত্ত করতে পারে না তা আয়ত্ত জ্ঞান দ্বারা আয়ত্ত করার কারণে করতে না পারলে তাকে ধরন নির্ধারণ কিভাবে করবে কোনোভাবেই আল্লাহ তালার কোনো গুণের ধারণ নির্ধারণ করা যাবে না যে তার হাত আমার হাতের মতো বা তার আমার পায়ের মতো অথবা তার চোখ আমার চোখের মতো এই জাতীয় ধরন নির্ধারণ করা যাবে না নির্ধারণ করলে সেটা হয়ে যাবে গুণা বড় ধরনের গুণা এবং শির্ক হয়ে যাবে এই জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে সপ্তম যে জিনিসটি সেটা হচ্ছে যে আল্লাহ তালার গুণগুলো সবই হচ্ছে তাও কিফই আল্লাহ অর্থাৎ ওহি নির্ভর কোরআন মুসুন্না নির্ভর যদি কোরআন মুসুন্নাতে না আসে সেটা সেটারও সেটাকে সাব্যস্ত করা যাবে না এ বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী পরবর্তী পর্বে আরো একটু বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াকিআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি